ياَا أيه الذيينَ آمَنُاتَّقُ الله حَقَّ قاتِهِ وَلا تموتُن إِللاا وَْتُم مُسلونيا أيهنَّ سُتَّقُ رَبَّكُم ال الذي خلَقَُمْ منِن نفسس و واحدد وَخلَق منْهَا زَوجَهَا وَبَثَّ منِنْهُم رِرجًا كَثير وَنساء وَتقُ الله الذي تَساءهَُ بهِهِ وَلَررحَام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 والشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار اما بعد فعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل انما انا بشر مثلكم يوحى الي انما الهكم إله واحد فمَنْ كَانَ يَرْرجُ لِقاء رَبّهِ فَلِْععملَ عَعملًا صَالِحَا وَلَا يُشرِكْ بعِبادَةِ رَبِّهِ أَ أحددَ وَقَا سُبحان قُلْ إَِّ الصَلاات وَنُسُكِي وَمَحيياَ وَمَماتِ لللَِّ رَِّ العالمين وَقَا سُبحانَ يَا أيّهَا الذيِنَ آمَنُوا أَطيعُ اللهَّ وَطيعُ الرَّسُولَ وَلَا تُبْتِلُ عماللَكُم সম্মানিত শ্রোতা দর্শক মন্ডলী আপনারা যে যেখান থেকে টেলিভিশনের পর্দায় আমাদের আলোচনা শুনছেন তাদের সকলকে তাহিয়া খালেদা জানাই আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাকু একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হয়েছি আশা করি আপনারা সকলে মনোযোগ সহকারে আমাদের এই বিষয়টি শোনার চেষ্টা করবেন অবশ্যই যদি আমরা এই বিষয়টি মনোযোগ সহকারে শুনতে পারি আয়ত্ত করতে পারি তাহলে আমাদের জন্য এহুকাল এবং পরকালের যাবতীয় কল্যাণ আহরণ করতে পারব আমাদের ধর্মীয় জীবন সঠিকভাবে পালন করতে পারব আমাদের এবাদত এবং আমলের মাধ্যমে পরকালের পুরস্কার নিশ্চিত করতে পারব বিষয়টি হচ্ছে আমল এবাদত কবুল হওয়ার শর্তাবলী সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী আল্লাহ তো বড় আমাদেরকে সকলকে সৃষ্টি করেছেন তার আবাদতের জন্য তিনি সুরা আজাতের ছাপ্পান্ন নম্বর আয়াতে বলছেন ওমা খলকুল জিন্নাওয়ালিনসাইল্লা আলী আবুদুন আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার এবাদতের জন্য মা উরি দোমিন হুম আমি তাদের থেকে রিস্ক চাই না ওমা উরি দো এমন এবং আমি এটাও চাই না তারা আমাকে খাদ্য দান করবে আল্লাহ তুবর কতলা আমাদেরকে যে আবাদতের জন্য সৃষ্টি করেছেন এই অবাদত বলতে কোন আবাদত উদ্দেশ্য অবশ্যই এমন আবাদতের জন্য উনি সৃষ্টি করেছেন যে আবাদতটা তার নিকটে গ্রহণযোগ্য হবে যে আবাদতটা তিনি পছন্দ করবেন অবশ্যই आल्ला तो बारकतलार निकटे ग्रहणजोग्य इबादत करते हमें आजकल ये विषय अत्यंत मनोज सहकारे शनते ही इबादत कबूल एवं संरक्षण हमें क्या करब से विषय आज के अपन सामने आलोचना करब आल्लाबरकोतलाम इबादत कबूल हार कि शर्त इंगित সুরা কাহাফের শেষ আয়াতে আল্লাহ তবরকালা বলছেন হেরসুল আপনি বলে দিন নিশ্চয় আমি তোমাদের মতো মানুষ আমার কাছে ওয়াহি করা হয় এই মর্মে যে তোমাদের ইলাহ একজন তারপরে আল্লাহ বলছেন ফমেন কায়ুলে কব্বিহি যে ব্যক্তি তার রবের সাক্ষাৎ কামনা করে সে যেন সৎ আমল করে রব্বিহি আহায়দা এবং তার এবাদত করতে যে কাউকে যেন শরিক না করে ইবনুকে সির রহমাউল্লাহ এই আয়াতটির শেষের অংশ থেকে দুটি শর্ত ইজম্বাত করেছেন দুইটি শর্ত বের করেছেন প্রথম শর্তটি হল আমল সৎ হওয়া আর দ্বিতীয় শর্ত হল আমলের ভিতরে শিরক না করা অর্থাৎ এখলাস এই আয়াত থেকে আমরা দুটি শর্তের স্পষ্ট ইঙ্গিত পাচ্ছি এই জন্য আকিদ আবিদ এই আয়াতটি থেকে সকলেই প্রায় একমত যে এই আয়াতে আল্লাহ তবরকতলা আবাদত এবং আমল কবুল হওয়ার জন্য দুটি শর্ত আরোপ করেছেন এছাড়াও আরও বিভিন্ন দলিল প্রমাণ হাদিসি দলিল এবং অন্যান্য দলিল যদি আমরা রমন্থন করি তাহলে সে সমস্ত দলিল থেকেও আরও কিছু আমরা শর্ত পাই আমাদের সমাজে আমল এবাদতের শর্ত হিসেবে শুধু একটি শর্তকে উল্লেখ করতে শোনা যায় সেটি হলো। এবাদত কবুলের পূর্ব শর্ত হচ্ছে হালাল রিজিক। অবশ্যই এবাদত কবুলের একটা শর্ত বটে কিন্তু এই শর্তটি মৌলিক শর্তগুলোর অন্তর্ভুক্ত হবে এটি একমাত্র শর্ত নয় এবং এটিকে আমরা মৌলিক শর্ত বলতে পারি না এবং এই বিষয়টা আমাদের আলোচনার ভিতরে এক পর্যায়ে আপনাদের কাছে স্পষ্ট হবে যখন আমরা দলিল প্রমাণ সহকারে এই বিষয়ে আলোচনা করব আমরা আমাদের আলোচনায় এবাদত এবং আমল কবুল হওয়ার শর্তের পাশাপাশি এবাদত আমল সংরক্ষণ করারও কিছু শর্ত আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ তাহলে এই ভূমিকার আলোচনায় আমরা যে জিনিসটা বুঝতে পারছি সেটা হল এবাদত এবং আমল কবুল হওয়ার জন্য এবং অবাদত আমল সংরক্ষণ করার জন্য কয়েকটি পয়েন্ট আমরা জেনে নেব এক নম্বর আমরা আজকের আলোচনায় যে বিষয় আলোচনা করব যে শর্তগুলো আলোচনা করব প্রথমত এমন শর্ত যা পূরণ না করলে কোনো এবাদত বা আমল আল্লাহর দরবারে বিন্দুমাত্র গৃহীত হবে না এরপরে দ্বিতীয় পর্যায়ে এমন শর্ত আমরা উল্লেখ করব যার কারণে আমল গৃহীত হবে কিন্তু ঝুলন্ত অবস্থায় বাধাগ্রস্ত হয়ে থাকবে সে শর্ত নিজে কিংবা অন্য কেউ যদি পূর্ণ করে দেয় তাহলে সেই বাধাগ্রস্ত আমল ঝুলন্ত আমলগুলো তার আমল নামায় লিখিত হবে গ্রহণযোগ্য হবে তৃতীয় পর্যায়ে এমন শর্তগুলো আমরা উল্লেখ করব আমল কবুল হওয়ার পক্ষে বা আমল কবুল হওয়ার ব্যাপারে কোনো বাধা নেই কিন্তু কবুল হয়ে যাওয়া আমলগুলো সংরক্ষণ করার জন্য শর্ত রয়েছে এই শর্তগুলো যদি আমরা দুনিয়াতে পূর্ণ করে থাকি তাহলে আমাদের কৃত আমল আমাদের কৃত এবাদতগুলো যেগুলো আল্লাহর কাছে গৃহীত হয়ে গেছে সেগুলোর পুরস্কার আমরা আল্লাহ তরকতাল্লার কাছে লাভ করবো ইনশাআল্লাহ তাহলে এ পর্যায়ে আমরা এমন শর্তগুলো আপনাদের সামনে তুলে ধরতে চেষ্টা করব। যেই শর্তগুলো পূর্ণ না করলে কোনো আমল বিন্দুমাত্র আল্লাহর কাছে গৃহীত হবে না গ্রহণযোগ্য হবে না তো ইনশাআল্লাহ আমরা শর্তগুলো ব্যাখ্যা করার পূর্বে একটা ছোট্ট বিরতি গ্রহণ করছি এই বিরতির পর এসে ইনশাআল্লাহ আমরা শর্তগুলো একাধারে এক এক করে আপনাদের সামনে ব্যাখ্যা করব সে পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকবেন আশা করি আসসালামু আলাইকুম ওরহমতুল্লা বাকু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 ज्ञान रखा जरूरी जानते हम देखु कुरान और इसलामी आदर्श प्रति रविवार रत साढ़े आठ टाइम सम्प्रचार सकाल सारे बांगलिंग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 जानून, के महान आल्ला मूल्यबोधर अभाव प्रकृत विश्वास जीवन जापन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 আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরকাত সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী ছোট্ট বিরতির পর আবারও আমরা আমাদের পূর্বের আলোচনায় ফিরে আসলাম আলোচনার বিষয় আমরা আপনাদের সামনে তুলে ধরেছি এবাদত এবং আমলের ক্ষেত্রে এমন শর্ত রয়েছে যেই শর্তগুলো পূর্ণ না করলে এবাদত এবং আমল বিন্দুমাত্র আল্লাহর কাছে গৃহীত হবে না কবুল হবে না এই ধরনের শর্তগুলোর মধ্যে প্রথম এবং প্রধান শর্ত হচ্ছে যে কোনো এবাদত এবং আমলকে শির কুফরি মুনাফকি থেকে মুক্ত রাখতে হবে এটাকেই এখলাস বলা হয় শির বেদাঁত এবং কুফরি মনাফিকি এগুলো থেকে মুক্ত রাখতে পারলে আল্লাহ আল্লা তরকতলার কাছে আমরা যে সমস্ত এবাদত করব এই সমস্ত এবাদত গ্রহণযোগ্য হবে কবুল হবে আমরা এখনি এবাদত বলতে কি বুঝাই এবাদতের কিছু সংজ্ঞা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এবাদত হচ্ছে রসুল্লাহ সাল আলি আসাল্লামের কণ্ঠে প্রচারিত আল্লাহর নির্দেশ ও নিষেধ মেনে চলার নাম আল্লাহ তরকতলা তার রসুলের মাধ্যমে আমাদের উপরে যে সমস্ত আদেশ জারি করেছেন যে সমস্ত নিষেধাজ্ঞা আরোপ করেছেন এই সমস্ত আদেশ পালন এবং নিষেধাজ্ঞা থেকে বিরুত থাকা হলো আবাদত এবাদতের সংজ্ঞায় আরও বলা হয়েছে ওই সমস্ত কথা ও কাজ যা আল্লাহ তবরকতলা পছন্দ করেন বলে কোরআন ও হাদিসে ঘোষণা এসেছে সেই সমস্ত কথা ও কাজকেই আবাদত বলা হয় আরও জেনে রাখা উচিত আল্লা তবরকতলা কোরআন মজিদের ভিতরে রসুল্লা সাল্লাহ আলহিহ আসলাম হাদিসের ভিতরে যে সমস্ত আদেশ আমাদেরকে দান করেছেন যে সমস্ত নিষেধ আমাদের প্রতি আরোপ করেছেন এই আদেশ নিষেধগুলো পালন করতে গেলে দেখা যাবে যে এগুলো কোনোটা মুখ দিয়ে আমাদের পালন করতে হবে কোনোটা হাত দিয়ে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে কোনোটা অন্তর দিয়ে অতএব আমরা বুঝতে পাচ্ছি, সংজ্ঞায় যে সমস্ত এবাদতের ইঙ্গিত পাওয়া গেলো এগুলো কয়েক প্রকার অন্তর দ্বারা পালন করার আবাদত অন্তর দিয়ে যে সমস্ত আবাদত করতে হয় যেমন আল্লাহকে ভয় করা আল্লাহর নিকট আশা আকাঙ্ক্ষা পোষণ করা আল্লাহর উপরে ভরসা করা আল্লাহ রসুলকে ভালোবাসা আল্লাহর বিশাল সৃষ্টি জগৎকে নিয়ে চিন্তা করা মনে মনে আল্লাহর জিকির করা এবং মনে মনে যে কোনো ধরনের সৎ কাজের ইচ্ছা পোষণ করা এগুলো এবাদতের অন্তর্ভুক্ত মুখের এবাদত হিসেবে আমরা বলতে পারি আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করা মুখে উচ্চারণ করে জিকির করা বিপদ আপদ এবং রোগ মুক্তির জন্য আল্লাহর কাছে সাহায্য ভিক্ষা করা কোরআন তেলাওয়াত করা আজান দেওয়া এবং সলাতের ভিতরে যে সমস্ত কেরাত এবং জিকির আজকার পালন করা হয় সেগুলো এখানে উদ্দেশ্য আজান দেওয়া একামত দেওয়া হজ্যের ভিতরে তেলবিয়া পাঠ করা এগুলো মুখের মাধ্যমে আদায়যোগ্য আবাদত বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা আদায়যোগ্য আবাদত হচ্ছে রোজা পালন করা রুকু করা সেজদা করা সালাত আদায় করা পশু জবাই করা পিতামাতার খেদমত করা জাকাত আদায় করা সদাকা প্রদান করা ইত্যাদি ইত্যাদি এই সমস্ত প্রকারের আবাদত আল্লা তরকতলার কাছে গ্রহণযোগ্য এবং আল্লাহর কাছে কবুলিয়াতের জন্য অবশ্যই আমাদেরকে এখলাস মেনটেন করতে হবে এখলাসের আমরা অর্থ করেছি শির কুফর নিফাক এগুলো থেকে আমল আবাদতকে মুক্ত রাখতে হবে তাহলেই কেবলমাত্র এখলাস পাওয়া যাবে আমলের ভিতরে যদি আমল আবাদতের ভিতরে এখলাস না পাওয়া যায় তাহলে সেই আমল এবং আবাদতই শিরকে রূপান্তরিত হয়ে যাবে আল্লা তবরকালাসুরা ইউসুফের একশো নম্বর আয়াতে বলেছেন ওমিন বিল্লা ইহম মুশরিকুন। অর্থাৎ অধিকাংশ লোক মমিন নয় বরং তারা মুশ্রিকই রয়ে যায় তার অর্থ হল এবাদত এবং আমল করেও যারা শিরকে লিপ্ত থাকে যারা আমল এবাদতের ভিতরে শির্ক চর্চা করে তারাও এক ধরনের মুশরিক তারা আল্লা তুবরকতলার কাছে মুসলিম বলে স্বীকৃত নয় আল্লা তু বরকো তল্লা অন্যত্র বলছেন পূর্ববর্তী নবীদের নিকট এই মর্মে ওয়াহি নাজিল করেছিলাম যদি তুমি শিরকে লিপ্ত হও অবশ্যই অবশ্যই তোমার আমল ধ্বংস হয়ে যাবে খাসিরিন এবং তুমি অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে অতএব শুধুমাত্র আল্লাহরও এবাদত করো এবং কৃতজ্ঞ বান্দাদের অন্তর্ভুক্ত হও। সুরাজ জুমার ৬৫ থেকে ছষট্টি নম্বর আয়াত আল্লাহ তবরকাল সমস্ত নবি এবং রসুলদেরকে সম্বোধন করে অন্যত্রে বলেছেন যদি নবীগণ শিরকে লিপ্ত হন তাহলে তাদের সমস্ত আমল ধ্বংস হয়ে যাবে বিন্দুমাত্র আমল তারা পাবে না এ সমস্ত আয়াত এবং দলিলের মাধ্যমে আমরা স্পষ্ট করে জানতে পারছি যে আমাদেরকে এবাদত এবং আমল কবুল করাইতে হলে এবাদত আমল গ্রহণযোগ্য করাতে হলে অবশ্যই শির্ক থেকে মুক্ত থাকতে হবে যদি শির্ক থাকে তাহলে আমাদের আমল ধ্বংস এটা আল্লাহ তো বর্তালার ঘোষণার দ্বারাই বোঝা যায় শির্ক করার পর কুফরি করার পর এরকম আশা পোষণ করার কোন সুযোগ নাই অবকাশ নাই যে আল্লাহর এবাদত করলাম আল্লাহর জন্য আমল করলাম কবুলের মালিক আল্লাহ এই কথা বলার কোন সুযোগ নাই যদি আমল এবং এবাদতকে শির্ক মুক্ত না রাখতে পারি আমল এবাদতের পাশাপাশি যদি অন্যান্য শির্কের সাথে কুফরির সাথে জড়িত হয় তাহলে নির্ঘাত এই দুনিয়াতেই আমি আমল এবং এবাদতের ফলাফল জেনে যেতে পারি যে এই আমল এই এবাদত আল্লাহর কাছে মোটেও গ্রহণযোগ্য নয় আমাদের জেনে রাখা উচিত শির্ক দুই ভাগে বিভক্ত এবং প্রত্যেক প্রকার শির্ক থেকেই আমলকে মুক্ত রাখতে হবে প্রথমত বড় শির বড় শির্ক হচ্ছে আল্লাহ তরকতালার আবাদতের ক্ষেত্রে কোনো ব্যক্তিকে কোনো বস্তুকে যদি আমরা শরিক করি তাহলে সেটা বড় শির্ক হবে যেমন সালাদ কুরবানি এবং অন্যান্য আবাদত সিয়াম। নজর নেয়াজ ভয় ভীতি ইত্যাদি এই সমস্ত আবাদত যদি আল্লাহ ছাড়া কোনো গাইরুল্লাহ কোনো ব্যক্তি কোনো বস্তু কোনো স্বার্থকে যদি আমরা দিয়ে থাকি তাহলে অবশ্যই এই আবাদতগুলো নষ্ট হয়ে যাবে তাই তো আল্লাহ তবরকতলা আমাদেরকে শিখিয়েছেন এভাবে বলতে কুল ইন্না সলাতি ওয়নুসুখী ওয় মাহতীি লীলাহ র বলুন অথবা হে মমিন তুমি বলো ইনাতি নিশ্চয় আমার সালাত আমার কুরবানি ও মাহিয়া ও মমায় এবং আমার জীবন ও মরণ লীলাহ রবিল আলমিন সব কিছু আল্লাহ রব্বুল আলমিনের জন্য লাকে লহু তার কোন শরিক নেই অবিধা লিখা আনা আউ্লুল মুসলিমিন আর এরই আমাকে নির্দেশ দেওয়া হয়েছে এবং আমি মুসলিমদের প্রথমজন এই আয়াতের আলোকে আমাদেরকে যাবতীয় এবাদত পালন করতে হবে কোন ধরনের শির কুফরির যেন এখানে অংশ না থাকে একমাত্র আল্লাহ রব্বুল আলমিনের উদ্দেশ্যে খাঁটি হবে একমাত্র আল্লাহ রব্বুল আলমিনকে রাজি এবং খুশি করা উদ্দেশ্য হবে সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী আমরা আমাদের নির্দিষ্ট বিষয় আলোচনার প্রথম পর্ব শেষ করতে চলেছি আমরা আপনাদের সামনে আবার হাজির হব দ্বিতীয় পর্বে, আমরা আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি দ্বিতীয় পর্ব দেখার জন্য আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ ববরকাত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 छुपुर बारोटी डॉ जकिर आरिकार्ता पृथ्वी सब चे वृत्ति पाधर्म ुपुंख रूपे प्रकाश कर पंचाश बचर व्यवधान चौत्री चुराशी पर्त जे धर्म सब चीज़ बृद्धि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 जाते आनव जर सकल समस्या समाधान पिछजे मानव समाज